আল্লাহ কি করছেন আল্লাহ গুলো কি আল্লাহ কোথায় আছেন ইত্যাদি বিষয়গুলো উত্তর কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আছে দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হচ্ছে অ্যাঞ্জেলস যেটাকে আমরা মালা বলি বা ফেরস্তা ফেরেস্তা বোধ করি আপনারা কেউ দেখেননি কেউ দেখেনি যে সেটা আমরা পাই মধ্যে এবং সেটিও আনসিন ওয়ার্ল্ড ফেরিস্তারা তারা অসংখ্য আল্লাহ তাদেরকে একটা বিশেষ বস্তু থেকে সৃষ্টি করেছেন তাদের নেই আছে তাদের কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো আমরা ওহির মাধ্যমে পেয়ে থাকি ফেরেস্তা বা অ্যাঞ্জলস। তারাও আনসিন ওয়ার্ল্ড এর বাসিন্দা থার্ড হচ্ছে কিছু বিষয় আছে যেগুলোর সাথে আনসিন একটা আছে যেমন গ্রন্থগুলো যে গ্রন্থগুলো তিনি বিভিন্ন প্রেরণ করেছেন সেই জিল অথবা তাও রথবা জাবুর কিংবা সর্বশেষ আলকোর আন এগুলো আমরা আমাদের হাতে দৃশ্যমান দেখতে পাচ্ছি কিন্তু আনসিন ওয়ার্ল্ড সাথে রিলেশনটা হল আল্লাহ তালা তা নাজিল করেছেন অ্যাঞ্জেলের মাধ্যমে তা নাজিল করেছেন ফলে একটা রিলেশন আনসিন ওয়ার্ল্ড এর সাথে রয়েছে এরপরে নবীদের কাহিনী এটা কিন্তু আমরা আনসিন ওয়ার্ল্ড এর মধ্যে বলব না এটা দৃশ্যমান তাদের সাথে মানুষ ইন্টারাক্ট করেছিল তাদের যুগের লোকেরা তাদেরকে দেখেছে তারা বিবাহ করেছেন তারা খেয়েছেন তারা শহরে বন্দরে ঘুরেছেন এবং আল্লাহর দিনের দিকে মানুষকে ডেকেছেন কিন্তু তাদের নবুয়টা এটা কিন্তু কেউ দেখেনি কিভাবে তারা নবুয় প্রাপ্ত হলেন এবং কিভাবে তারা নবী হলেন এই জিনিসটাকে ফিজিক্যালি প্রুভ করার কোন সুযোগ নেই কিন্তু করার সুযোগ আছে হিয়ার আফটার এটা কিন্তু আনস ইন ওয়ার্ল্ড কমপ্লিটলি মৃত্যুর পরে কবরে কি হয় কিংবা কবরের পরে রয়েছে হাসর তারপর রয়েছে নসর তারপর রয়েছে হয় জান্নাত অথবা জাহান্নাম এবং সেখানে তারা বসবাস করবে এই যে মানে এগুলো চিত্র পৃথিবীতে থেকে কখনই এগুলো প্রুভ করার সুযোগ নেই এগুলো হচ্ছে আনসিন ওয়ার্ল্ড এবং সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে তকদির যেটাকে আমরা ডেস্টিনে বলি তকদির সেটিও একটা আমাদের জন্য একটা আনসিন ব্যাপার যেটা আমরা আসলে দেখি না অনুভবও করি না আমরা বিশ্বাস করি এই তো আজকে সবগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনার সুযোগ আসলে নেই তবে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা টাচ করব ইনশাল্লাহ এবং ভবিষ্যতে যদি আপনাদের আগ্রহ থাকে এবং আল্লাহ সুযোগ করে দেন তাহলে অন্য বিষয়গুলো আমরা শেয়ার করতে পারব ইনশাআল্লাহ আজকে আমরা আনসিন ওয়ার্ল্ডে আমাদেরই এই আরেক জগতের বিষয় আলাপ করব সেটি হচ্ছে জিন্ড অফ জিন তাদের সম্পর্কে আমরা কিছু আলাপ করব ইনশাআল্লাহ যেহেতু আমাদের অনেকেরই ধারণা ভূত বলতে আমরা যাদেরকে বুঝি সেটাই বুঝি মানে ভূতের মতো এক ধরনের জীব এটাই হচ্ছে জিন জিনিস ভূতের কাহিনী পড়েনি এমনকি কেউ আছেন এখানে মনে হয় না আমরা ছোট সময় থেকে ভূতের কাহিনী পড়েছি ভূত সম্পর্কে জানি অনেক আজকি ধরনের গল্প আর আমি নিজেও ভূতে পাওয়া মানুষকে দেখেছি অর্থাৎ দাবি করা হচ্ছিল যে হ্যাঁ তাকে ভূতে ধরেছে ইত্যাদি এই সমস্ত কিছু একটা ভুল ধারণা আছে এই ভূতরা হচ্ছে জিন বা জিন বলতে ভূতদেরকে বুঝানো হয় কিন্তু আসলে ধারণাটা ঠিক পুরোপুরি তেমন নয় আল কোরআন মধ্যে অনেকে আমাদের মধ্যে আজকের আধুনিক যুগের আধুনিক মনস্ক শিক্ষিত মানুষ আমরা দেখি যে তারা জেনে বিশ্বাসী করতে চান না তারা ভাবেন যে যেহেতু সাইন্টিফিক্যালি এগুলোকে আমরা প্রুভ করতে পারি না অতএব বিশ্বাসের কোনো প্রয়োজন নেই এখানে একটা বিষয় বলে নেই এই যে এই ধারণাটা আমাদের মধ্যে আজকে ইভেন মুসলিম সোসাইটিতেও প্রবল হয়ে উঠেছে কেন মানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সাইন্টিফিক্যালি প্রুভ না এরকম অনেক কিছু কি আমরা কিন্তু বিশ্বাস করছি সবচেয়ে আধুনিক মনস্ক তিনিও কিন্তু বিশ্বাস করছেন অনেক কিছুতে এবং এটা বাস্তব মহাসূন্দ্য সবকিছু কি আমাদের কাছে আছে জানা আছে আর যেটা জানা নেই সেটাকে সব সবসময় অবিশ্বাস করার প্রবণতা এটা তো ঠিক নয় এটা যদি সায়েন্সের যে জিনিসগুলো এখনো এক্সপ্লোরড হয়নি সেক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে রিলিজিয়নের ব্যাপারে প্রযোজ্য হবে না কেন বিশেষ করে রিলিজিয়নের ক্ষেত্রে সোর্স অফ নলেজ হচ্ছে ওয়াহি আমরা সাহস করে অনেকেই অনেকেই ওহির অনেক কিছু অস্বীকার করছেন আবার অনেকেই সাহস করে পুরোটা অস্বীকার করছেন না আবার অনেকে পুরোটা বিশ্বাস করছেন বিশ্বাস যদি করতে হয় তাহলে সায়েন্স এবং ওয়াহি এর মধ্যে কনফ্কশন তৈরির কোন প্রয়োজন নেই তাহলে আনসিন ওয়ার্ল্ড অনেক কিছুই মানে যেটা বাস্তবেও আমাদের অজানা আমরা যদি তাতেও বিশ্বাস স্থাপন করি নেগেটিভ সেন্সে না নি তাহলে ইসলামের অনেক বিষয় যেগুলো আমাদের ফিজিক্যালি প্রুভ করার কোন সুযোগ নেই সেগুলোকে অস্বীকার করার কোন কারণ আসলে নেই আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলামিন সুরাত জিন সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে অনেকগুলো সুরাতে আমি বলেছিলাম যে আমাদের অনেকেই জিনকে অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখি এবং তারা অস্বীকার করেন কিন্তু যারা কোরআনে বিশ্বাস করেন তাদের পক্ষে কি সম্ভব জিনকে অস্বীকার করা যেহেতু আল কোরআনের মধ্যে জিন সম্পর্কিত ব্যাপক আলোচনা আছে একটা সুরার নামিত আছে এবং সেই সোরার প্রায় অর্ধেক অংশেই জিনের আলোচনা আমরা একটু পড়ে দেখবো আয়াতগুলো ইনশাল্লাহ এরপরে সুরা আল মধ্যে ২৯ থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত ভালো জিনরা কিভাবে তারা আচরণ করেন এবং কি কাজ করেন সে সম্পর্কিত সুন্দর একটা ডেসক্রিপশন সেখানে আছে তারপরে সুরা আল হেজির মধ্যে সুরা জিন সম্পর্কে আলোচনা আছে যে সুরাটা আপনারা সবাই জানেন সুরা কি বলা হয়েছে শেষে মিনাল জিন্নতে সেখানে জিন এবং ইনসানের মধ্য থেকে যারা শয়তান তাদের কথা বলা হয়েছে এভাবে আরো অনেকগুলো সুরাতে আমরা দেখবো ইনশাল আলোচনার মধ্যে আসবে যে জিন সম্পর্কিত আলোচনা এসেছে আমরা একটু মানে জিন সম্পর্কে সবারই একটা আছে যে ইসলামের দৃষ্টিতে জিনের যে ইতিহাস তাদের সৃষ্টি হয়েছে কিভাবে হয়েছে তারা কোথায় থাকে এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই নেইরাজির মধ্যে জিনকে কোন বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সে সম্পর্কিত তথ্য রয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন ওয়াল জয়ালাকিস এর আগে তিনি আর বলেছেন আর জিনকে আমি তাদের পূর্বে অর্থাৎ মানব সৃষ্টির আগে তাদেরকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে আর সুরাত আর রহমানের মধ্যে আর রহমান ঘটনা সুরা আল হাজিরের মধ্যে সে কথাটি বলা হয়েছে তাহলে জিনকে সৃষ্টি করাচ্ছে অগ্নি ফুলিঙ্গ থেকে বা অগ্নিশিখা থেকে তাহলে এটা হচ্ছে জিনের সংজ্ঞা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন প্রায় নয়টারও বেশি স্পষ্ট আয়াত আছে মানুষকে প্রথম যে মানুষ আদম আছে মিনহামা দুন ঠনঠনে কালচে মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন তিনি উত্তপ্ত অগ্নিশিখা থেকে তাহলে মানুষের সংজ্ঞা যদি সৃষ্টিগত সংজ্ঞা বলি তাহলে মানুষের সংজ্ঞা হচ্ছে আগে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নি স্ফলিঙ্গ বা অগ্নি শিখা থেকে এ সম্পর্কিত হাদিসও রয়েছে একাধিক কখন তাদেরকে কে সৃষ্টি করা হয়েছে সে তথ্যটাও কিন্তু আমরা সোরা পেয়ে গেলাম যে নেচার সৃষ্টি আরেকটি সোরা সেটি হচ্ছে সোরা আল আরাফ মধ্যে আল্লাহ বলছেন জাহান আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি অনেক জিন এবং অনেক মানুষকে এখানে যদিও আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদেরকে জাহান্নামের জন্য মানে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে সমস্ত জিনকে তাদের মধ্যে যারা ভালো কাজ করবে জাহ্নাত নির্ধারণ করেছেন আর যারা খারাপ করবে তাদের জন্য জাহান্নাত নির্ধারণ করেছেন এটাকে আল্লাহ তালা তার আরেকটা এক্সপ্রেশন এখানে তিনি আমাদের সামনে পেশ করেছেন যে মানুষ একদল জিনকে একদল মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এরপরে বলা হচ্ছে যাদেরকে তিনি জাহান নামের জন্য সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য হল লহম কলুবুলা বিহা তাদের হৃদয় থাকবে হার্ট থাকবে বাট দেট কম্প্রিহেন্ড দেট আন্ডারস্ট্যান্ড বাই দেয়ার হার্ট তারা তাদের হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করবে না সত্যকে অনুধাবন করবে না এবং তাদের থাকবে চোখ লাইব সিরুনা বিহা যা থেকে তারা অবজার্ভ করতে পারবে না দেখতে পাবে না অলাহম এখানে ইউব সিরুন বলতে আসলে গভীর দৃষ্টি গভীর জ্ঞান চোখ দিয়ে শুধু দেখা নয় বরং চোখ দিয়ে জানা বা নলেজের যে ব্যাপারটা অবজার্ভেশনের যে ব্যাপারটা সেটা এখানে বোঝানো হয়েছে চোখ আছে চোখ দিয়ে তারা ভাষা দুনিয়া সবকিছু দেখে তারা সেটা থেকে শিক্ষা নেয় না অবজার্ভ করে না ওজান উল্লাউনা বিহা এবং তাদের রয়েছে কান কিন্তু তারা তা দিয়ে শোনে না জিন এবং ইনসানদের মধ্যে এই প্রজাতির লোকদের জন্য রয়েছে কি জাহান্নাম উল্ ইকাল আনায় আল্লাহ বলছেন তারা পশুদের মতো বরং তাদের চাইতেও বেশি মিসগাইডেড তাহলে এই হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তারা তুলে ধরেছেন জিনের অনেকগুলো নাম আমরা আরবদের মধ্যে প্রচলিত দেখি তারা যেমন জিন্নি তারা জিন্নি নাম দিয়েছে অথবা আর ওয়াহ আর ওয়াহ যেটাকে আমরা ঘোষ বলি এরকম একটা কথা তারাও বলে থাকে তারপরে কেউ কেউ শায়তান বলতে জিনদেরকে বোঝান কারণ ওই যে বললাম না একটা কমন আমাদের আইডিয়া ডেভেলপড হয়েছে মানে জিন মানি শয়তান এরকম একটা বিষয়ের জন্য শায়তন বলতে জিনকে বুঝানো হয় তারপর আরেকটি শব্দ তারা বলে এফরিত এফরিত অবশ্য কোরআনেও এসেছে তবে কোরআনে আল্লাহতালা এই শব্দটা ইউজ করেননি যারা ইউজ করেছে তাদের কথাটা তিনি সেখানে উল্লেখ করেছেন কাহিনীর মধ্যে এসছে এফরুতু মিনাল জিনাইমান আলহালামের যে ঘটনাটা সুরা নামের মধ্যে এসছে সেখানে এখানে আমরা একটা হাদিস পাই জিন সম্পর্কে আকাশে উড়ে মধ্যে যারা আকাশে উড়ে আর এক প্রকার যারা সাপ কিংবা কুকুরের সুরার ধরে তারা অনেক সময় মানুষের মধ্যে প্রকাশিত হয় আরেক প্রকার যারা ঠিক এই দুটোর কোন তারা আসে বা মানুষের আশেপাশে থাকে আমাদের তাহলে কি ধারণা উচিত কি ধারণা পোষণ করা উচিত এতগুলো দলিলের পর আমি শোনাছি জিনে কি বলা হয়েছে জিন সম্পর্কে বলো যে আমার কাছে ওহি করা হয়েছে যে একদল জিন শুনেছে কি রাসুলসাল্লা সাল্লাম তখন কাবা চত্বরে ছিলেন তিনি ফজরের সময় কোরআন তেলাবাদ করছিলেন হয় নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে তখন একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল তারা তার সেই কোরআনের তেলাওয়াত শুনেছে ফালুনা কোরআন আজাবা তখন তারা বলল যে আমরা এক আজব এক অদ্ভুত ধরনের কোরআন আমরা শুনেছি ইয়াহদি ই কোরআন মানুষকে সত্যের দিকে পদ দেখায় আমরা তার প্রতিদা আর আমাদের রব অত্যন্ত মহান মত ওয়ালাদা এবং তিনি কোন সহধর্মীও গ্রহণ করেননি কোন সন্তানও গ্রহণ করেননি এভাবে আমরা আরো দেখি যেখানে বলা হয়েছে না আর মানুষের মধ্য থেকে একদল লোক তারা একদল জিনের মাধ্যমে তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করত জিনের সেবা করার মধ্য দিয়ে জিন প্রতিপালনের মধ্য দিয়ে এবং জিনের মাধ্যমে তারা কিছু সার্ভিস নেওয়ার মধ্য দিয়ে সে অনেক আগ ছিল আজও আমরা কিন্তু লক্ষ্য করি আমাদের সমাজে যারা খোনার কিংবা এরকম কিছু নামে পরিচিত অবশ্য তারা ফ্রি স্টাইলে এই কাজটা করে থাকে জিন প্রতিপালন করা অথবা জিনের সাথে একটা সম্পর্ক রাখা অথবা জিনে স্মরণাপন্ন হওয়া এখানে জিনরা বলছে যে একদল মানুষ একদল জিনের কাছে স্মরণাপন্ন হয়ে থাকে ফলে তারা ওদের অহংকার বাড়িয়ে দিয়েছিল জিনের শক্তিতে তারা ভাবছে মানুষরাও অহংকারের মধ্যে যে তারা অসাধ্য সাধন করতে পারে জিনের চিকিৎসা আপনারা শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশে জিনের বাদশাহ নানা ধরনের কীর্তিকলাপ তাদের অবশ্য তাদের জিনের বাদশা এমন ছিল যে এরা মানুষ এদেরকে পরবর্তীতে ধরাও পড়তে হয়েছে তো এভাবে এই সুরার মধ্যে প্রায় আধা আধি পর্যন্ত জিন সম্পর্কে স্পষ্ট ব্যাপক আলোচনা রয়েছে এবং এর মধ্যে আমাদের এই সুরার মধ্যে যে লেসনগুলো আছে জিনদের মধ্যে জিন থেকে আমাদের শেখার কিছু বিষয় আছে আমি ইনশাল্লাহ আলোচনা শেষ দিকে সেদিকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল জিনরা কোথায় থাকে জিনের আগে আমরা শয়তানের বিষয়টা একটু আলোচনা করি যেহেতু শয়তান যাদেরকে আমরা চিনি যেমন ইবলিস ইবলিস জিন জিনের ভাষা ইবলিসও ছিল জিনের অন্তর্ভুক্ত আর আজকাল ইবলিসের যে বংশধর বংশধর আছে যাদেরকে আমরা শয়তান নামে অভিহিত করি তাদের সম্পর্কে ইসলাম কি বলছে এখানে আমরা দেখি আল্লাহ তালা বলছেন তিনি বলছেন যে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো সংগ্রাম করো কারণ শয়তান মানুষ সব সবসময় মিসগাইড করে অতএব একটা রেসিস্টেন্স আমাদের গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে যেহেতু শয়তান হচ্ছে সব ধরনের ইভলের সিম্বল সব ধরনের মন্দ এবং অমঙ্গলের সিম্বল সে কথাটি এখানে বলা হচ্ছে যে শয়তানের বন্ধুদের এবং সাঙ্গ যারা রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি কানা দিফা অত্যন্ত দুর্বল শয়তানের মূলটা কি কোরআনে কিন্তু সে কথাটাও তুলে ধরা হয়েছে শয়তানের মূল হচ্ছে এবং তার শুরুটা কিরকম প্রথমে তাকে আমরা বললাম তোমরা আদমকে কে শেষদা করো ফাদু তারা সকলে ফেরেস্তাদের সাথে ছিল ইবলিস এবং ইবলিস তখন ফেরিস্তাদের কলিগ ছিল এবং তাদের মতই ভালো কাজের চর্চা করত কিন্তু কখন সে শয়তান হলো যখন সে আল্লাহ তালার এই নির্দেশকে অমান্য করল আল্লাহ বলছেন অস্বীকার গেল তাহলে এই হলো শয়তানের শুরু এটাই হচ্ছে শয়তানের প্রথম ইতিহাস এবং তারপরে যারা ইবলিসের সাঙ্গ ছিল পরবর্তীতে তারা আস্তে আস্তে যে বংশধর এবং মানুষের যে শত্রু হওয়া শুরু করলে সে কথাটি কোরআন আমাদের সামনে চমৎকার ভাবে তুলে ধরেছে কোরআন বলেছে তোমাদের চিরতর শত্রু শয়তান থেকে তোমরা বেঁচে থাকো আর ইবলিস জিনদের অন্তর্ভুক্ত এবং সে পরবর্তীতে তার প্রভুর নির্দেশকে সে অমান্য করেছিল ইবলিস বা শয়তানের যে ছবি যে পিকচার যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু কদর্য সেটা ভয়ঙ্কর সেই চেহারা মানে সুখকর কোন স্মৃতি নয় এবং সে কথাটি কোরআন এভাবে তুলে ধরেছে ইনাহা সাজারাতুন জাহিম এটি হচ্ছে একটি বৃক্ষ সাজারাতুন তাকরু যেটাকে জাক্কুম বৃক্ষ বলা হয় এই জাকুম বৃক্ষটা এমন ভয়ঙ্কর যদি যেটা যেটা জাহান্নামি যারা হবে তাদেরকে খাবার দেওয়া হবে এবং যেটা পেটে গেলে বের হওয়ার সময় তার শরীরের ভেতরের সমস্ত বিষয় সমস্ত পেটে যা কিছু আছে পাকস্থলী সহ কিছু বের হয়ে যাবে এই ভয়ঙ্কর গাছটি জাহান্নামের মধ্য ভাগে আছে কেন্দ্রে রয়েছে এবং বলা হয়েছে তল ওহা কান্নাহুসু সায়াত এর যে শাখা প্রশাখা গাছের যে বিস্তৃতি এটা হচ্ছে শায়তানের মাথার মতো এটা দিয়ে মূলত ইন্ডিকেট করা হয়েছে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে ভয়ঙ্কর দেখতে ভয় পাওয়ার মতো এরকম তারপরে শয়ের যে দুটো শিং কথাও কিন্তু বলা হয়েছে হাদিসের মধ্যে যেমন বলা হয়েছে যে তোমরা তোমাদের সালাত যখন ঠিক সূর্য উঠে অথবা যখন সূর্য অস্ত যায় এই সময় পড়ো না কারণ এই সময় সূর্য শয়তানের দুই শিঙ উপর দিয়ে উঠে এখন এই বিষয়গুলো আপনি যদি ফিজিক্যালি প্রুভ করতে যান তাহলে এর কোনো কিছু আপনি পাবেন না কারণ এখানে মেসেজটা এসেছে ওহির পক্ষ থেকে সেটা কিভাবে সম্ভব আমরা জানি যে আমাদের অনেক কিছু মানে সামনে আরো অনেক সময় রয়েছে বিজ্ঞান আরো অনেক নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করবে অনেক নতুন ইনফরমেশন নিয়ে আসবে আমরা দেখেছি ইসলামের অনেক অনেক বিষয় যেগুলো আগের মানুষ হয়তো বুঝতো না এখন আমরা বুঝছি এবং যেগুলোকে এখনকার মানুষ কোরআনের মধ্যে সাইন্টিফিক ইন্ডিকেশন অথবা হাদিস মধ্যে সাইন্টিফিক ইন্ডিকেশন হিসাবে দেখছেন তো সুতরাং এই বিষয়গুলো বিশেষ করে যারা মুসলিম রয়েছেন তাদের সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যদিও সেটা আমরা সাইন্টিফিক সরাসরি প্রুভ করতে না পারি জিন্দের খাবার কি জিনরা কি খায় আপনাদের কারো জানা আছে জিনরা মানুষের খাবার খেতে পারে এটা অসম্ভব নয় তবে তাদের প্রধান খাদ্য কি এটা হাদিসে এসছে হাড় এবং গোবর দুটো যেমন বলা হয়েছে হাড় এবং গোবর গরুর সেটি আর এছাড়া অন্যান্য খাবারও তারা খেতে পারে সেটা নিষিদ্ধ নয় তবে এটা হচ্ছে জিন্দের খাবার এই এগুলোকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ইসলামে এগুলোকে আমাদের মানে এগুলোকে বিনষ্ট করতে নিষেধ করা হয়েছে যে কোনো হাড় সাধারণত পশুর যে আমরা যে হাড়গুলো ফেলে দেই আমাদের খাবারের পরে সেই হাড়গুলো তাদের খাদ্য এই জিনরা কি বিবাহ করে তাদের কি বংশবিস্তার হয় হ্যাঁ সেই ইন্ডিকেশনটাও হাদিসের মধ্যে পাওয়া যায় যেমন কোরআনের মধ্যেও পাওয়া যায় সুরার রহমানের মধ্যে বলা হচ্ছে বেহেশের মধ্যে যারা রয়েছে তাদের কথা মিয়াত এনসুম কাবলাহমালা যান তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা কোন জিন অর্থাৎ প্রত্যেকে এতটা নিষ্কুলুষ থাকবে চারিত্রিক কোন অধপতন কিংবা কুলুসতা তাদেরকে স্পর্শ করবে না সেটি বোঝানোর জন্য বলা হয়েছে যে মানুষও তাদেরকে স্পর্শ করেনি জিনও তাদেরকে স্পর্শ করেনি তার মানে এই পৃথিবীতে মানুষ এবং জিনের মধ্যে এই প্রক্রিয়াটা আছে এর বৈধ প্রক্রিয়াটা হচ্ছে যেমন বিবাহ তাহলে জিনের মধ্যে মানুষের মতোই বিবাহ প্রথা রয়েছে যেহেতু জিনের মধ্যেও বিলিভার বা মোমেন এবং আনবিলিভার এবং অমুসলিম বা যারা বিশ্বাসী নয় এরকম রয়েছে সুতরাং বিবাহ প্রথা তো অনুসরণ করবে তারাই যারা সাধারণত বিশ্বাসী এবং অন্য ধর্মের মধ্য থেকেও যারা আসমানি কিতাব গ্রন্থ প্রাপ্ত হয়েছিল তাদের মধ্যেও বিবাহ আছে অবশ্য পৃথিবীর যেকোনো ধর্মের মধ্যেও বিবাহ আছে কিংবা যারা ধর্ম মানে না তাদের মধ্যেও বিবাহ দেখা যায় যদিও আজকাল এই প্রথাটার প্রতি অনেকেই বিরাগভাজন হয়ে গিয়েছেন কিন্তু ইসলামের বিধান হচ্ছে বিবাহ প্রথাটাই হচ্ছে বংশ প্রক্রিয়া বৃদ্ধির বা দাম্পত্য সম্পর্ক স্থাপনের একমাত্র বৈধ পদ্ধতি সেটা জিনের মধ্যে আছে এবং এভাবে জিন তাদের বংশ বৃদ্ধি করে থাকে সে কথাটি সোরা আল কাহার মধ্যে এসছে আফাতিয়া তাহ আউ লিয়া মিনি আহুম আদু শয়তানের কথা বলা হচ্ছে যে আমাকে ছেড়ে আল্লাহ বলছেন আমাকে ছেড়ে তোমরা কি শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে এবং তার বংশধরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে অথচ তারা তোমাদের জন্য শত্রু এখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে জিনরাও তাদের বংশবৃদ্ধি করে তাদের মধ্যেও বিবাহ প্রথা আছে এই নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে যেমন তারা কি খায় তারা আদৌ খায় কিনা এখানে নানা ধরনের গবেষণা আছে কারো কারো মত যে না তারা কিছু খায় না কিন্তু আমরা স্পষ্ট হাদিস থেকে জানলাম যে না তাদেরও খাদ্য আছে আরেকটি বিষয় এ ধরনের গল্প মনে আমরা শুনেছিলাম যে গ্রামে সাধারণত এই জিনিসগুলো ঘটতে দেখা যায় যে বিশেষ করে মেয়েদেরকে যখন কোন জিনে ধরে তখন বলা হয় যে জিনে তাকে নিয়ে গিয়েছে এবং বিয়ে করেছে এরকম একটা মাসালাও আছে যে মানুষ এবং জিনের মধ্যে আসলে কি বিবাহ হতে পারে কিনা এই বিষয়টা দেখা গিয়েছে যে ওলামাদের মধ্যে অনেকেই বা স্কলারদের মধ্যে অনেকে উল্লেখ করেছেন সেটা অসম্ভব নয় যেটা আমরা বলবো সেটা অসম্ভব নয় তবে এটা অস্বাভাবিক ঘটনা এটা যদি ঘটে অস্বাভাবিক ঘটনা যেহেতু আমরা বলেছি জিন সত্য জিন আল্লাহর একটা সৃষ্টি কোরআনে এবং হাদিসের মধ্যে এত ব্যাপকভাবে জিনের কথা এসছে যে এটাকে মুসলিম মাত্র কেউই এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এবং যে কথা আমরা বলেছি যে জিন শুধু আপনি দেখতে পাচ্ছেন না অথবা আপনি কখনো অনুভব করেননি অথবা আপনার সামনে জিনের কোনো আলামত প্রকাশ পায়নি শুধু সে কারণে আপনি জিন অস্বীকার করবেন এটা কোনো যুক্তি হতে পারে না বরং যেহেতু জিনের অস্তিত্বের ইভিডেন্সটা আমাদের কাছে আছে ওহির মধ্যে অতএব সেটাকে বিশ্বাস করতে হবে এখন জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয় কিনা এই প্রসঙ্গে কথা হচ্ছে যে এটা হতে পারে হতে পারে অসম্ভব নয় তবে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হওয়ার কোনো ঘটনার নজির আমাদের কাছে নেই জিন্দের কত বছর তারা বাঁচে এবং তাদেরকে মৃত্যু হয় কিনা আমরা দেখি যে জিন্দের একটা দীর্ঘ বয়স আছে তারা সেটা পেয়ে থাকে এর মধ্যে সুরা আরাফের মধ্যে এবলিস যে জিন্দের অন্তর্ভুক্ত ছিল সে যখন আল্লাহর কাছে বলল আমি আল্লাহ। আমি এই মানব প্রজাতি যাদেরকে সেজদা না করার কারণে আজকে আমার এই দুর্দশা তাদেরকে বিভ্রান্ত করার অনুমতি তোমার কাছে চাচ্ছি এবং এই অনুমতি চাচ্ছি যে আমাকে এই মিশনে মানে ক্যামত পর্যন্ত থাকার আমাকে অবকাশ দাও তখন আল্লাহ তালা বললেন ইন্দ্যা ক্রেমিনাল মুম্বারিন যাও তোমাকে অবকাশ দেয়া হলো তাতে বোঝা গেল যে দীর্ঘ সময় তারা বয়স পাচ্ছে এবং এটা শুধু ইবলিসের ক্ষেত্রেই নয় বরং অন্য জিনের ক্ষেত্রও এটা হতে পারে অন্য জিনের ক্ষেত্রে মনুষ্য বসবাস অযোগ্য যে সমস্ত স্থান সেগুলোতে থাকে এমন কি তারা হাম্মামের মধ্যেও থাকে আমরা অনেক গল্প শুনেছিলাম আমি যখন মদিনায় ছিলাম মানে যারা ফেস করেছে এরকম কিছু সিচুয়েশন তাদের কাছে শোনা আমি নিজে প্রুভ করিনি সেটা সেটা হচ্ছে যে হাম্মামের মধ্যে অর্থাৎ যেমন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেখানে এরিয়া স্ট্যান্ডার মানুষ থাকে না কিন্তু হঠাৎ করে কোনো পথে কে সে হাম্মামটা ব্যবহার করে এই ধরনের জায়গাগুলোতেও প্রচুর জিন থাকে এবং এরকম অনেক ঘটনা আমরা সেখানে শুনেছি যাই হোক হাম্মামের যে জিন থাকে এই জন্যই কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে একটা দোয়া আল্লাহ আউকা মিনাল খুবসি ওয়াল খাবাইফ এটা কিন্তু জিন সম্পর্কে বলা হচ্ছে সাধারণত শয়তান জিন আর ভালো জিনেরা থাকে ভালো জায়গাতে মসজিদে মসজিদে হারামে কিংবা অন্য ভালো বড় বড় মসজিদে ইত্যাদি ভালো জায়গাগুলোতে যেখানে সাধুরা থাকেন ভালো লোকেরা থাকেন তাহলে এই যেহেতু ম্যাক্সিমাম জিনই খারাপ মানুষের মধ্যেও অধিকাংশ লোকই মিসগাইডেন্স মধ্যে আছে অতএব ঠিক মানুষও যেমন ধরে আজকাল মসজিদের চাইতে ক্লাব তারপরে যেখানে ড্যান্স হয় যেখানে কনসার্ট হয় সেখানে দেখবেন স্টেডিয়াম ভর্তি লোক তাই না মানুষও বেশি থাকে জিন্দের মধ্যেও তাই তারা ময়লা জায়গাতে বেশি থাকে কারণ তারা ম্যাক্সিমামই হচ্ছে মিসগাইডেড ম্যাক্সিমাম জিন এবং মানুষের মতই। তাই জন্য যেমন ধরেন নতুন কোনো জায়গাতে যারা যাবেন তাদের জন্য কিন্তু সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে রব্বে আনজিল মু এই যে দোয়াগুলো আমাদেরকে শিখে দেওয়া হয়েছে এবং কোন হাম্মামে বা টয়লেটে যাওয়ার আগে দোয়াগুলো শিখে দেওয়া হচ্ছে যাতে করে জিনের যেকোনো অমঙ্গল থেকে আমরা বেঁচে থাকতে পারি জিন আমাদের কি কি ক্ষতি করতে পারে অথবা আরো নানা ধরনের ব্ল্যাক ম্যাজিক সাথে তাদের রিলেশন কি আমরা একটা স্লাইড শোতে আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ এবং তার থেকে কিভাবে পরিত্রণ পাবো সেটাও আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ জিনদের সুনির্দিষ্ট কিছু পশু আছে আমাদের যেমন উট আছে ঘোড়া আছে যাদের উপর আমরা আগে চড়তাম এখন তো অবশ্য টয়টা মার্সিটিস এগুলোতে আমরা চড়ি তাদের কিছু যানও আছে আর তারা এই যান ছাড়াও চলাফেরা করতে পারে যেটা আমরা একটা আগে বলেছি তাদের মধ্যে কেউ কেউ উঠতে পারে ফলে অল্প সময়ের মধ্যেই তারা বহুদূর পথ অতিক্রম করতে পারে জিন্দের আরো বৈশিষ্ট্য আছে তারা অন্য প্রাণীর চেহারা ধারণ করতে পারে এই শক্তি তাদেরকে দেয়া হয়েছে এই জন্য জিন্দের মধ্যে কেউ কেউ সাপ কিংবা অন্য যে কোনো প্রাণীর ছবি ধরে আসতে পারে এবং সাপের কথাই শোনা যায় যে আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে অনেক সময় জিনের আক্রমণ ঘটে এভাবে যেটা সাফের সাপের সুরাতে আসে জিনদের শক্তি কতটুকু জিনদের শক্তি কতটুকু সেটা আমরা কোরআন থেকেও কিছু ধারণা নিতে পারি যেমন জিনরা চোখের পলকে তাদের মধ্যে সবাই না মানুষ যেমন সবাই দৌড়তে পারে না সমান তাই না সবাই তো আর একশো মিটার সমান বেগে অতিক্রম করতে পারে না ঠিক তেমনি কুস্তিতেও সবাই জিততে পারে না খেলাতেও সবাই ফাস্ট হতে পারে না ইত্যাদি মানুষের মধ্যে যেমন সবকিছু তারতম্য আছে জিনের মধ্যে সে তারতম্য আছে তাদের সামর্থ্যের মধ্যে তারতম্য আছে কিন্তু কেউ চোখের পলকে পৃথিবীর একজন এফ্রিত সে বলল আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মি কামিক সুলাইমানকে বলছিল যে আপনি আপনার এই যে আসনটা এখান থেকে দাঁড়ানোর আগেই আমি বেলকি সেই সিংহাসন এখানে নিয়ে আসতে পারব কতটা দ্রুত সামর্থবান এবং শক্তিশালী এবং বিশ্বস্তি হুক এখন আরেকজন দাঁড়িয়ে গিয়েছে সে বলছে আমার স্পিড আরো বেশি আমার স্পিড আরো বেশি তার কাছে কিতাবে কিছু জ্ঞান ছিল আসলে মানুষকে শারীরিক শক্তির বাইরেও কিছু শক্তি দেয় টেকনিক ছিল এখানে টেকনিক ছিল সে বলল যে এর চেয়ে দ্রুত আমি আপনার কাছে নি আসতে পারবো আপনি এই যে চোখ যে একবার বন্ধ করে খুলবেন তার আগে আমি তাকে নি আসতে পারবো তার আগে আমি তাকে নি আসতে পারবো এর এটা কি এখন বিশ্বাস করতে কষ্ট হয় কারণ একটা সময় তো এই যে আমরা এত দ্রুত এখন চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে অথবা রকেট অথবা আমাদের যে আকাশ যান দ্রুত হয়েছে এখন মনে হয় এটা আর কঠিন না আমি একটা অনেক আগে কিশোর বয়সে সেখানে পড়েছিলাম যে মানুষ বিভিন্ন গ্রহে বসবাস করতে থাকবে তখন ভাইয়ের হবে এক গ্রহে বসবাস বনের হবে আরেক জায়গায় তারা কয়েক সেকেন্ডে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবে ইত্যাদির মানে জাহান তখন এত দ্রুতগামী হবে এবং সেখানে আলো কিংবা শব্দের বেগের সাথে চিন্তা করে তারা হয়তো ওই দ্রুতগামী বের করবে যাই হোক সেটা অসম্ভব নয় আমরা বলছি না যে সেটা অসম্ভব এটা সম্ভব হতেও পারে যেভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে কিন্তু মানে এই যে এগিয়ে যাওয়াটা এটা কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি নয় এই জিনিসটা ভাবতে হবে অনেক সময় আমরা অনেকে ভাবি ইসলামের অনেক কিছুর সাথে এখানে সব জিন নয় এবং এক জিনের গতি আরেক জিনের চেয়েতেও বেশি হতে পারে যখন তারা টেকনিক প্রয়োগ করবে তাদের কাছে জ্ঞান থাকবে দ্বিতীয়ত হচ্ছে জিন আকাশের খবর অনেক বেশি রাখে আমাদের চেতে কেন কারণ আকাশে আল্লাহ তালা ফেরেশ সাথে অনেক সময় কিছু জিনিস মত বিনিময় করেন অর্থাৎ তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেন ফেরেস তারা তো আল্লাহনে চলে নাকি নিজে নিজে চলে আল্লাহ সেই ইনস্ট্রাকশনগুলো জিনরা গিয়ে শোনার চেষ্টা করে যাতে শুনতে না পারে এজন্য জন্য কোরআনের ভাষায় তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করা হয় এবং তারা ভয়ে তখন সরে আসে আধা আধি শুনে অল্প শুনে এটা যখন তারা মানুষের কাছে তাদের কাছে সাংগাঙ্গি এটা কারা করে এটা ভালো জেনেরা করে না এটা খারাপ জেনেরা করে আড়ি পেতে শোনা এটা কোন ভদ্রলোকের কাজ নয় সুতরাং জিনেরও একই অবস্থা তো তারা যখন এটা এসে শুনে তখন পৃথিবীর শয়তানদের কাছে তারা সেই মেসেজগুলো পৌঁছিয়ে দেয় পৃথিবীতে যে দেখবেন যে যারা ভবিষ্যৎবাণী করে অনেক জ্যোতিষিরা অথবা যারা জিনদেরকে পালে জিনদের সাথে যাদের রিলেশন আছে তারা এই আধা আধি খবরগুলো দিয়ে মানুষকে কনফিউজ করে আর মানুষ তো এরকম যে একশোটার মধ্যে একটা ঠিক হলেও তার বিশ্বাস জন্মে যায় যে না তার মধ্যে কিছু মানে শক্তি আছে ফলে তাকে হিপ্টোনাইজ করা খুব সহজ হয় তো এই জিনিসটা আমরা এখানে করোনা আয়তের মধ্যে দেখি যেমন সোরা আল জিনের মধ্যে আল্লাহালা বলছেন একটা প্রবল প্রহরার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এটা মানে এটা এই প্রহরাটা ভেদ করে যাওয়াটা খুব টাফ পুরো আসমানটাকে আল্লাহ তালা একটা নিশ্চিত্র একটা প্রহরার ব্যবস্থা করেছেন আর আমরা সেখানে কোন কোনো জায়গায় বসতাম শোনার জন্য যে আল্লাহ সেটাকে বন্ধ করা যায় কিনা কোনো মতে বা কোনো না অথবা কোন ক্ষতি করা যায় কিনা ইত্যাদি ফামাইয়াস্তম আন ইয়াজিদ লাহু শেহাবাদসাদা যে এখন শুনে অথবা যারা শুনে তাদেরকে আল্লাহ তালা উল্কা পিণ্ড দিয়ে আঘাত করেন যাতে তারা শুনতে না পারে এখানে যেটা ফুটে মানে এসছে সেটা হচ্ছে যে তারা আসমানে কাছাকাছি লুকিয়ে শোনার একটা প্রবণতা তাদের মধ্যে আছে যদিও তারা সেখানে পুরোপুরি সমর্থ হয় না তাদের বিভিন্ন কাজের কথাও সুরা সাবার মধ্যে এসছে সুরা সাবার বারো থেকে তেরো আয়াতের মধ্যে এসছে যে তারা যেমন সুলাইম আলাইসাল্লামের রাষ্ট্র অনেক কাজ করেছে এখনো তারা করে কিন্তু তারা তাদের কাজ সব কাজের ডিসক্রিপশন আসেনি সোলাম তারা কি করেছিল এবং বাইতুল মেহরাবের অনেকগুলো স্থাপনা তারা তৈরি করেছিল এবং সেই কাজটা কমপ্লিট হওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে যে একটা বিশেষ করেছিল যে সোলাম মারা গিয়েছেন কিন্তু জিনরা সেটা বুঝতে পারেনি এখানে জিনদের কিছু ব্যর্থতাও দেখা যায় যে তারা যে প্রবল ক্ষমতা সম্পন্ন তারা যে সবকিছু বুঝে ব্যাপারটা মোটেই তা নয় বরং যখন শেষ হয়ে গেল তখন দেখা গেল যে ওই পোকা বা এই জাতীয় ওই লাঠিটা খেয়ে ফেললো তখন তিনি পড়ে গেলেন আর তখন জিনরা বুঝতে পারলো যে সালামা সাল্লাম তো অনেক আগেই মারা গিয়েছেন এবং তারা যদি আগে বুঝতে পারত করায়াত এভাবে বলা হয়েছে যার অর্থ তারা যদি বুঝতে পারতো তাহলে তারা বলতো তাহলে এত কষ্ট গলত ঘর মতো আমাদেরকে হতে হতো না তাহলে দেখা যাচ্ছে যে তারাও বিভিন্ন ধরনের শৈল্পিক কাজকর্মে বা দুনিয়ার কাজকর্মে তারাও দক্ষ এবং কোন ক্ষেত্রে তারা মানুষের চাইতেও দক্ষ এর থেকে সেটাই বোঝা গেল তারা বিভিন্ন একটু আগে বলেছে কোরানে যখন শয়তান তাদেরকে মুসলমানদেরকে তাদের কাজকে সুশোভিত করে দিল এবং বলল যে আজকে মানুষ এটা কাফিরদের কথা বলা হচ্ছে কাফেরদের কথা বলা হচ্ছে নিশ্চিন্ন করার জন্য তখন শান তাদেরকে হেল্প করছিল নানাভাবে ইন্ধন যোগাচ্ছিল আর সাহস বলছিল তোমাদের পরাজিত হওয়ার কোন কারণ নেই তোমরাই হবে এবং শয়তান তখন একজন মানুষের সুরাত ধরে তাদেরকে উদ্বুদ্ধ করছিল তাদেরকে বলছিল ইন্নি তোমাদের ভয় পেও না তোমরা এগিয়ে যাও কারণ সে জানে যে করলো আতিলফতান যখন বদর যুদ্ধে দুই প্রান্তের লোকরা পরস্পর মুখোমুখি হল নাকাসা আলা সে তার বিপদটা টের পেলো আর কি হলো তার পশ্চাৎ করা শুরু করলো ওকালা ইন্নি বারি ওম তখন পরাজিত শক্তিকে সে বলল কি বাড়ি তোমাদের সাথে আমার আর কোন সম্পর্ক নাই শয়তানের এই হচ্ছে যাদেরকে সে সাহায্যে ছাড়তেও সে কার্পন্ন করে না এমনি আরাম আলা তারাও আমি যা দেখি তোমরা তা দেখো না কি কাদেরকে দেখেছিল ফেরেস্তাদেরকে দেখেছিল কারণ তখন মুসলমানদের সাহায্যে এসেছিল ফেরেস্তারা সেটাও কিন্তু সোরা আলী এমরানের মধ্যে বলা হয়েছে যে মুসলমানদের সাহায্যে প্রচুর ফেরেস তারা নাজিল হয়েছিলেন এই ফেরেস তারা নানাভাবে তাদের মানসিক শক্তিকে জাগিয়ে তুলেছেন তাদেরকে সাহায্য করেছেন ফলে বদর যুদ্ধে একটা অসম যুদ্ধ হওয়ার পরেও সেখানে মুসলমানরা বিজয় লাভ করেছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি শয়তানের ডুয়েল ক্যারেক্টার এবং দেখতে পাচ্ছি যে সে একবার বন্ধুর ভূমিকা আরেকবার পলায়নপর পর এক শত্রুর ভূমিকায় এভাবে সেখানে এসেছে শয়তানের আরও একটা শক্তি আছে এই শয়তানের যেটা বোখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে সন্তানের শিরায় শিরায় অর্থাৎ মানুষের শিরায় সে ধাবমান হতে পারে চলতে পারে সে পারে এখানে একটা বিষয় কিন্তু আমাদের চিন্তার বিষয় আছে শয়তানকে কেন আল্লাহ তাল্লাহ শিরায় ঢুকার खुब क्लोज रिलेशन एक हार्ट एक हार्ट ब्रेन मानुषो पिंड अथवा स्थान खुब इम्पोर्टेंट हार्ट स्त हो जाए मानुष जीवन शेष ब्रेनो जो क्या ना कर सब शेष তাই না ব্রেনই তো আমাদের দৃষ্টিশক্তি আমাদের সব কিছুকে আমাদের এই প্রত্যেকটা মুভমেন্ট নিয়ন্ত্রণ করছে ব্রেন তো এখন যেহেতু শিরার মাধ্যমে মানে এই রক্ত সঞ্চালন ঠিকমতো হওয়ার মধ্যে দিয়ে হার্টও ভালো কাজ করে ব্রেনও ভালো কাজ করে স্ট্রোক যেখানে হয় সেখানে মানে রক্ত চলাচল ব্যাহত হলেই স্ট্রোক হয় অথবা হার্ট অ্যাটাক করে তো এখানে বোঝা গেল যে দেখেন শয়তান আমাদের হার্টে এভাবেই প্রভাব বিস্তার করে অথবা আমাদের চিন্তা চেতনায় আমাদের ইন্টালেক্টের মধ্যে প্রভাব বিস্তার করে আসলে আজকাল দেখুন অনেক ভালো মানুষ পৃথিবীতে অনেক ভালো কিছু আমরা দেখি ভালো কিছুকে মানুষেরই একটা প্রজাতি খারাপের মধ্যে কিভাবে রূপান্তরিত করে এটা নিশ্চয়ই শয়তানের প্ররোচনা এবং শয়তান মানুষের ইন্টালেক্টের উপরে ভালো প্রভাব বিস্তার করতে পারে এই শিরার মধ্য দিয়ে আর আরেকটা প্রধান উপাদান হচ্ছে আমাদের শরীরের মধ্যে হার্ট হার্টটা কোরআনের ভাষায় অথবা হাদিসের ভাষা মানে যেটা খুব দ্রুত পরিবর্তন হয় মানে আপনি একটু আগে একটা মত পোষণ করছিলেন এখন আরেকটা মত পোষণ করছেন এর পুরোটাই ইন্টালেক্ট কাজ নয় এর সাথে হার্টেরও একটা মানে কন্ট্রিবিউশন আছে সে কন্ট্রিবিউশনটা হচ্ছে মনে মনে আপনি একটা সিদ্ধান্ত নিলেন কারণ সিদ্ধান্ত তো নেয় মন এখানে যারা সায়েন্স নিয়ে অথবা সাইকোলজি নিয়ে গবেষণা করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আমরা সিদ্ধান্ত নেই মন দিয়ে হার্ট দিয়ে বাই আমরা ইমানটা গ্রহণ করি বাই তাই না আমরা মেমোরি করি বাই হার্ট আমরা বলি আমার মনে নাই অথবা ভুলে গিয়েছি মন থেকে সেটা বিস্তৃত হয়ে গিয়েছে ইত্যাদি এই মনটা অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে অনেক অনেক কিছুকে করে না এ মনটা যখন সত্যকে অ্যাকসেপ্ট করে তখন করে দেখা যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন শয়তান এবং জিনের কিছু দুর্বলতা আছে উইকনেস তাদের এই পয়েন্ট অফ উইকনেস গুলো কি এক নম্বর হচ্ছে কোরআনের ভাষায় যে আল্লাহর ভালো বান্দাদের উপরে তাদের কোন আধিপত্য নাই আর সুরা সাবার মধ্যে বলা হয়েছে ওয়ামাক আল্লাহ আলাই সুলতান আর আমার বান্দাদের উপরে আমার প্রিয় বান্দা বা সব বান্দাদের উপরে কোন আধিপত্য নাই তবে কোন ক্ষেত্রে তাদেরকে আধিপত্য সুযোগ দেওয়া হয়েছে যাতে আমি জানি যে কে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি আখিরাতের ব্যাপারে কনফিউজড এই পৃথক করার জন্য আমি শয়তানকে কিছু আধিপত্য দেই কারণ শয়তানের এই কারুকার্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় একজন ব্যক্তি তার নিজের হার্টকে নিজের ইন্টালেক্ট কে শতানের থেকে রক্ষা করতে পারে কিনা এবং সোরা আপনি আমাকে বিভ্রান্ত করেছেন এই যে একটা নির্দেশ দিলেন শেষদার আর আমি করলাম না এটা কারণ তো আপনি আপনি এই নির্দেশ না দিলে তো আমি অমান্য করতাম না দোষ হয়ে গেল এখন কার ভাষা দোষ হয়ে আল্লাহর কিন্তু আসলে মানে যে লঙ্ঘন করেছিল শেষ হয় তার নিজে অহংকারের কারণে তখন সে বলল যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করেছেন অতএব আমি আপনার বান্দাদের উদ্দেশ্যে জমিনে সমস্ত খারাপ কিছুকে সুশোভিত করে দেব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিভ্রান্ত করবো ইল্লাবাদ মেন হুম হাসিন তবে আপনার সিনসিয়ার বান্দাদের কথা আলাদা যারা এক কনিষ্ঠ বান্দা তাদের উপর আমার কোনো আধিপত্য নেই এভাবে আরো অনেকগুলো আয়াত রয়েছে এটা হচ্ছে শয়তানের একটা আল্লাহর বান্দাদেরকে যারা জ্ঞানের আলোকে চলে মোত্তাকি বলতে অনেক সময় আমরা হবে না জ্ঞানের শক্তি তাদের মধ্যে থাকতে হবে জ্ঞান দ্বারা আলোকিত হতে হবে এবং জ্ঞানের শক্তি তখন পৃথিবীর সমস্ত প্ররোচনা থেকে তাদেরকে রক্ষা করবে তাহলে শয়তান তাদের উপর কখনোই বিজয়ী হতে পারবে না তবে একটা বিষয় যেহেতু এই বিশ্ব আমাদের জন্য একটা পরীক্ষা গৃহ অতএব শয়তানকে সাময়িক অথবা আংশিকভাবে মুসলমানদের অনেক ক্ষেত্রে তাকে হবে অর্থাৎ তাকেও সে কনফিউজ করতে পারবে সে বিভ্রান্ত করতে পারবে খারাপ পথে পাপের পথে সে নিয়ে যেতে পারবে এবং পাপের পথে নেওয়ার পরে মুসলমানরা যাতে তওবা করার আল্লাহর দিকে ফিরে আসার সুযোগটা স্কোপটা আবার গ্রহণ করে আল্লাহ সেটা আমাদের কাছে চান সেই সুযোগটা দেওয়ার জন্য তো পাপ করতে হবে দেখো আদম তোমরা যদি দেখেন তোমরা যদি পাপ না করো তাহলে তোমাদের জায়গায় আমরা একদল জাতি তৈরি করব যারা পাপ করবে অনুতপ্ত হবে ক্ষমা চাইবে আল্লাহ চান যে তওবার চর্চা হোক মানুষ তার কাছে ফিরে আসুক ঠিক অনেক সময় আমাদের প্যারেন্টসরা মা বাবা যেমন বাচ্চারা যদি একদম চুপচাপ করুক যদি মা বাবার কাছে আবার ধরা দে ভাল লাগে আল্লাহর বিষয়টাও তাই যেহেতু আল্লাহ তাল্লাহ তার বান্দাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন কিন্তু তিনি চান যে কোন স্কোপে বান্দা ফিরে আসুক এবং তিনি তাকে ক্ষমা করে দিবেন যত বড় পাপি হোক না কেন অনেক সময় ইনফরমেশনগুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা হয়তো মিসগাইডেড হই আর অনেক সময় মানে অন্য চিন্তা ভিন্ন চিন্তা আমাদেরকে আবিভূত করার কারণে অথবা নাস্তিকতার চিন্তা আমাদেরকে অভিভূত করার কারণে আমরা মিসগাইডেড হই তখন ইসলামের যে কোনো চিন্তা ভাবনাই দেখা যাচ্ছে আমাদের কাছে মানে একটু প্রশ্নবোধক হয় তখন থেকে আমরা নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে নেই কিন্তু আসলে তো আল্লাহ যদি আমাদের স্রষ্টা হয়ে থাকেন। এবং हिर बक्त्य था बुझे आसुक और ना आसुक हाँ सेप्ट करते ही विश्वास करा करी भविष्य निर्धारण होना जान जहां नाम आनी जो मन करें जान्न जहां नाम किस से आज सत्य है बेपारेटा सत्य से मानुष जी भावुक ना क्या मानुष भलो करुक आप मंद करुक आल्ला जा निर्धारण रेखे सेट्य है এবং সত্য কয়েক রকম হয় না যেমন ভাবে সত্য তেমন হয় না সত্য হয় সত্য সত্যের পথে চলে এবং সত্যর একটা রিসোর্স থাকে একটা রেফারেন্স থাকে এবং একটা ভান্ডার থাকে সত্যর ভান্ডার থেকে সত্যকে জানতে হবে নিজের চিন্তা থেকে সত্যকে জানলে সেখানে আসলে সত্য পথে অগ্রসর হওয়া যাবে না কিছু বিষয় আমরা আলোচনা করেছি যেমন জিনের যে ক্রিয়েশন কোথায় থাকে তারা তাদের যে সুরাত এগুলো আমরা আলোচনা করেছি জেনে ধরার বিষয়টা আছে আমাদের মানে ভূতে ধরা যেটাকে আমরা বলি আসলে কি মানব দেহে তাদের কোন নিয়ন্ত্রণ আছে কি না এ বিষয়টা আমাদের সমাজে অনেক সময় একটা প্রশ্ন সৃষ্টি করে এখানে দুটো বই আছে আপনারা পড়তে পারেন এ সম্পর্কে এবং এগুলো মনে হয় পিডিএফ কপিও আপনারা ইন্টারনেটে পাবেন দ্য ওয়ার্ল্ড অফ দ্যিন এন্ড ডেভিলস ইন দ্যট অফ দ্য কোরআন অ্যান্ড দ্য সোনা মর আলাসকার ওমর আলাসকার তিনি ফুল প্রফেসর জর্ডানের একজন প্রফেসর তিনি আরেকটা হচ্ছে প্রোটেকশন ফ্রম জিন জিনাম বা আলী তার লেখা জিন শব্দটা অর্থ মনে আমরা বলিনি তাই না জিন মানে কি জানায় এজন্য মানে লোকায়িত থাকা এজন্য মানুষের যে ভ্রণ মায়েরা কনসিভ করার পরে যে ভ্রূণটা তাদের থাকে সেটাকে বলা হয় জানিন আরবিতে বলা হয় জানিন মায়েদের পেটে যে ভ্রমণটা থাকে তাকে বলা হয় জানিন আর জিন আর জানিন এক জিনিস নয় জিন হচ্ছে এটা একটা প্রজাতি যেটা যেটা আল্লাহ পৃথিবীতে যে দুটো প্রজাতি সৃষ্টি করেছেন যাদেরকে তিনি সরিয়াত দিয়েছেন বিধান দিয়েছেন মানার জন্যে সেই দুটো মধ্যে একটা হচ্ছে জিন একটা হচ্ছে ইনসান বা মানুষ আমরা এই আয়াতগুলো আপনাদেরকে শুনিয়েছি এর আগে জিনদের মধ্যে বিশ্বাসী আছে অবিশ্বাসী আছে যেটা তারা বলেছে সুরাজ ওয়ান আমাদের মধ্যে আছে মুসলিম এবং আমাদের মধ্যে আছে সেমা ফামান আসলামা আর যারা ইসলাম গ্রহণ করেছে ফা উল্লাকা তাহারা তাহলে এরাই সত্যকে গ্রহণ করতে পেরেছে জিন আছে এটা একটু আগে আলোচনা করেছি কোরআনে আছে হাদিসে আছে এবং সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা সন্দেহ করেছেন করেননি হাদিসটা আমরা একদম লাস্টে বলেছিলাম যে শয়তান মানুষের সেরা উপসেরায় চলতে পারে তার এক্সেস আছে জিন কোথায় থাকে সেটা আমরা বলেছি যে খুবই নিকৃষ্ট জায়গাতে সাধারণত খারাপ জিনগুলো আর ভালো জিনগুলো মসজিদে অথবা ভালো জায়গাতে জিন কোন কোনো পশুর আকৃতি ধারণ করতে পারে এটা বোখারের আদেশ থেকে প্রমাণিত ধোঁয়ার আকৃতিতে তাদের ওয়েস্ট বা শেষ হতে পারে বা তাদের জীবন অবসান হওয়ার সময় ধোঁয়ার আকৃতি দেখা যেতে পারে এটাও বোখারির থেকে আমরা জানতে পারি ছয় ধরনের জিন জিনকে অ্যাপয় দেওয়া হয়েছে ছয় ধরনের জিন এক ধরনের হলো যারা যখন সালাত আদায় করে সালাতের মধ্যে তাদেরকে মিসগাইডেড করে মানে বিভ্রান্ত করে যে তোমার সালাদটা হয়নি অশা দেয় অথবা তাকে মানে মনসংযোগটা নষ্ট করে দেয় ইত্যাদি দ্বিতীয় হচ্ছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে সাধারণত সেরা জাদুর মাধ্যমে জিন্দের মধ্যেও একদল জাদুকর আছে যেই জাদুকরদেরকে মানুষ তাদের সঙ্গী মানুষরা মা খারাপ মানুষেরা কাজে লাগায় এবং তার মাধ্যমে তারা অনেকটা আমাদের কাছে যেটা অসাধ্য তারা সেটা সাধ্য মানে সাধ্যের মধ্যে নিয়ে আসে কোনো পরিবারের কারো চুল নিয়ে সেখানে জাদু করে গির দেয় এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ভেদটা উদ্ধার করা খুব কঠিন হয় আমরা শুধু গেস্ট করতে পারি বা বুঝতে পারি কিন্তু এর থেকে উত্তরণটা আমাদের অনেক সময় জানা নেই যাতে এই ধরনের জাদুটু জিন কিংবা মানুষের পক্ষ থেকে না হতে পারে আমরা কিছুক্ষণ পরে তার কিছু ট্রিটমেন্ট সেরিয়তের দিক থেকে কিছু ট্রিটমেন্ট উল্লেখ করব আর তৃতীয় হচ্ছে কিছু জিন আছে যারা বাজারের মধ্যে থাকে একটা হাদিস এসছে যে তুমি সাধারণত হাটের কথা মানে আজকালকার বাজার তো সারাক্ষণ মানুষ থাকে কিন্তু যে বাজারগুলোতে সাধারণত বসে হাটের মতো বসে সেখানে ক্ষেত্রে বলা হচ্ছে তুমি প্রথম ব্যক্তি ঢুকো না সেখানেই কিন্তু বলা হচ্ছে আপনাকে আমাকে সবাইকে আমি যেন প্রথম ব্যক্তি না হয় আমি আমার ব্যাপারে সতর্ক থাকবো কেউ না কেউ ঢুকবে সেটা অসতর্ক ব্যক্তি ঢুকবে আবার বলা হয়েছে যে তুমি শেষ ব্যক্তি হইও না যে সবার শেষে বাজার থেকে বের হবে কেন কারণ সেখানে জিন থাকে বাজারো, জিন্দের একটা স্থান এখানে তারা নানা ধরনের কর্ম করে থাকে চতুর্থ হচ্ছে যারা মানুষের কাছে করে। এবং পঞ্চম হচ্ছে যারা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সে দুর্যোগের সময় যারা মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর দিন থেকে সরিয়ে নেয় এবং তখন হয়তো অনেকের কানে এইভাবে তুলে দেয় দেখো তুমি দরিদ্র মানুষ তোমার কি দোষ অথচ আল্লাহর মানে বিপদটা এসে পড়লো তোমারি উপরে তার মানে হচ্ছে দুনিয়াতেও শেষ শেষ এবং ষষ্ঠ হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু প্ররোচনা দেওয়া যাতে তারা অ্যাডাল্টারি বা এরকম কোন পাপের মধ্যে তারা লিপ্ত হয় এখানে আরেকটা বিষয় সাধারণত আমরা অন্য ধর্মের অনেককে দেখি তারা ফ্রেস্তাদের মধ্যে খারাপ ফ্রেস্তাও একটা আছে বলে তারা বিশ্বাস করে কিন্তু ইসলামের বিশ্বাস হচ্ছে ফেরেস্তাদের সকলেই ভালো এবং ফেরিস্তাদেরকে আল্লাহ তৈরি করেছেন এমন নেচার দিয়ে যে তাদের নেই সাধারণ তালার নির্দেশের ভায়োলেশন করে আল্লাহ যা বলেন তাই তারা করে এবং তারা খায় না তারা পড়ে না তারা বিবাহ করে না ইত্যাদি অতএব ফেরিস্তাদের মধ্যে খারাপ ফেরিস্তা বলে কিছু নেই বরং জিনদের মধ্যে সেটা আছে জিনরা সানসেটের সময় বিশ্বে বের হয় এবং সন্ধ্যা থেকে আরম্ভ করে রাত্রে তাদের বিচরণ বেড়ে যায় আর এজন্যই সবাইকে ঘরে ফেরার জন্য একটা নির্দেশ ইসলামে আছে সন্ধ্যার সাথে সন্ধ্যা খাবার দাবারও ঢেকে রাখার একটা নির্দেশ আছে যাতে সেটা জিনের দৃষ্টিতে অথবা জিনের টাচে না আসে এখানে মুসলিম শরীফের একটা হাদিস আছে যে ইবলিসের আড়স বা সিংহাসন হল কোথায় পানির উপরে এখানে একটা দোয়ার বিষয়ে বলা হয়েছে আল্লাহনা শাহান ও জাহিপান কারণ শয়তান চায় মানুষের সন্তানগুলো নষ্ট হয়ে যাক গর্ভে নষ্ট হয়ে যাক অথবা মানে প্রতিবন্ধী হোক ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো আছে এখানে যদিও সাইন্টিফিক ব্যাখ্যা আছে একটা বাচ্চা কেন প্রতিবন্ধী হয় তার একটা সাইন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে কিন্তু সেখানে শয়তানের ইন্ধন শতানের কোন আজকাল তো আমরা এটাও দেখি যে চিকিৎসার ভুলের কারণেও কিন্তু অনেক প্রবলেম তাই না একজন ব্যক্তিরও ছোট বাচ্চারও এবং মানে মায়ের গর্ভস্থ কিন্তু অনেক ক্ষতি হয় ডাক্তারের ভুল ডায়াগনোসিস কারণে অথবা ভুল পরামর্শের কারণে সেক্ষেত্রে শয়তানের নিশ্চয়ই অ্যাক্সেসটা অস্বীকার করার মতো নয় এজন্যই এই দোয়াটা পড়া জান্নেব ও শান্নেবীর শ্যায়না মেম্বা রা জাক্তানা হেল্লা শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং আমাদেরকে যে রিজিক তুমি যে সন্তান দিবে সে সন্তানের কাছ থেকেও শানকে দূরে রাখো অর্থাৎ শয়তানকে স্পর্শ করতে দিও না ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা জাদু বলি এই ব্ল্যাক ম্যাজিক অথবা সেহের এটা আসলে যারা জাদু করে এবং যারা জিন শয়তান এদের উভয়ের কর্মসংযোগে এই কাজটা হয়ে থাকে এই জন্য আমি একবার ট্রেনে ভ্রমণ করছিলাম নিজেই দেখলাম যে তাবিজ বিক্রি করছে তো তাবিজটা খুলে দেখলাম যে হায় আল্লাহ তাবিজের ভিতরে একটু মাটি আর একটু আকিবুকি লেখা কিছু নেই কিন্তু ওরা যে ওয়াজ করে যে কোরআনের সমস্ত গণ এর মধ্যে আছে ইত্যাদি এ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নানা ধরনের রকম ফের সেখানে অনেক সময় কুফরি কথাও থাকে সেখানে অনেক সময় শয়তান জিনের কাজ তো এগুলো ব্ল্যাক ম্যাজিক কিন্তু ভালো কোনো জিনের কাজ নয় যেমন ভালো কোনো মানুষেরও কাজ নয় অতএব শয়তান জিনকে খুশি করার জন্য তারা শয়তান তো সবসময় খুশি হয় দেখবেন যারা এই পৃথিবীতে দুর্নীতি করে বেড়ায় খারাপ করে বেড়ায় তখন ইসলামের অথবা ভালো লোকদের ক্ষতি করাটা তাদের একটা প্রধানতম কাজ হয়ে খামা খামাখাই মানুষের মধ্যে দেখবেন যে এক লোক ভালো লোকদের ক্ষতি না করলে তার ভালো লাগবে না তো এটাও হচ্ছে শয়তানদের একটা বিষয় তো তখন তারা কি করে এই মানে এই এই জিনগুলো খারাপ জিনগুলো শর্ত করে যে তুমি কোরআনের এই পাতাকে অথবা কোরআনের মোসাহটাকে ইয়ে রাখতে হবে বাথরুমের নিচে অথবা মানে ময়লা কোন আবর্জনার মধ্যে রাখা ডাস্টবিনে রাখা মানে এটা তাদের শর্ত করা হয় এবং এরকম অনেক গল্প আমি নিজেও আমি অনেক মুসলিম স্কলারদের কাছে শুনেছি বিশেষ করে গ্রামেগঞ্জে যারা ব্ল্যাক ম্যাজিক এ চর্চা করে থাকেন দেখা যাচ্ছে যে জিনদের এই শর্ত তারা পূরণ করে তাদেরকে বস করেন এবং ব্ল্যাক ম্যাজিকটা করে তারা অনেক সময় দুনিয়া কামান স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেয় তাদেরকে আবার অতিরিক্ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন কিন্তু ইসলামে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার ভালো উদ্দেশ্যে হোক আর খারাপ উদ্দেশ্যে হোক বা অন্য আরেকটা ব্ল্যাক ম্যাজিক এর চিকিৎসা হোক সর্বটাই নিষিদ্ধ কারণ এটা একটা অত্যন্ত খারাপ চর্চা খারাপ অনুশীলন ফলে ইসলামে এর কোন বিধানই নেই যে এটাকে চর্চা করা যাবে ব্ল্যাক ম্যাজিক বা জাদুর কিছু বিষয় আছে আমরা আমি অনেককে দেখেছি ব্যক্তিগতভাবে কি জাদু টোনা হয়েছে সন্দেহ করেন আমি তাকে বলেছি যে বা আমাদের সাজেশন হচ্ছে যে করবেন না সন্দেহ করে নিজের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা মানে সমস্যা করবেন বরং তার কিছু সাইন আছে যদি সেই সাইনগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং তার জন্য যে শরীয়তের যে ট্রিটমেন্টটা আছে সেটা আপনারা নিতে পারেন একটা হলো যেমন হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে একে অন্যকে দেখতে পাচ্ছেন অথচ তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক ছিল তখন হঠাৎ এর কারণটা কি তখন এটা ব্ল্যাক ম্যাজিক হওয়া সম্ভব আর যদি এটা ঝগড়া থেকে আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু সেখানে ব্ল্যাক ম্যাজিক নয় সেখানে আরো দেখতে হবে যে কেউ একজন দুর্ব্যবহার করছেন এবং তখন তার পার্টনারের সাথে তার একটা ভুল ধারণা হতে হতে হতে ক্ষিপ্ত হয়ে সেটা কোনো একদিন হয়তো ঝগড়ায় ফেটে পড়ে তো সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয় ব্ল্যাক ম্যাজিকটা দুজনেই খোলামেলা আলাপ করলে বুঝবেন যে না আমরা একে অপরকে পছন্দ করি কিন্তু এখন আর কারো কারো সহ্য হচ্ছে না একটা আলামত কিছু অনুভব করা ঘরের মধ্যে সারাক্ষণ আরো কিছু মধ্যে আছে যেমন পাগল পাগল ভাব হয়ে যাওয়া হঠাৎ করে আপসেট হওয়া খুব বেশি এবং দুঃস্বপ্ন দেখা বেশি বেশি এবং দুঃস্বপ্ন তার জীবনের আচরণে সর্বক্ষেত্রে তার উপর খুবই খারাপ প্রভাব ফেলছে ইত্যাদি এগুলো ব্ল্যাক ম্যাজিক কিছু আলামত তারপরে স্বপ্নে দেখা যে হট সে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে বারবার এরকম এভাবে এগুলো হচ্ছে না বা চান না ভূত শব্দটা এটা শরীর কোন পরিভাষা না এটা আমাদের নিছক বাংলা পরিভাষা যার অর্থ হচ্ছে খারাপ জিন আর জিন কোন কোন লোককে টার্গেট করতে পারে পুরুষ জিনিস মেয়েদেরকে অথবা মহিলা যেন কোন পুরুষকে যেটাকে বলা হয় জিনে ধরা এই বিষয়টা ঘটতে পারে কেউ যদি জিনের জিনের ক্ষতি করে ফেলে খাদ্য নষ্ট করে তখন জিন রেগেও কিন্তু মানুষকে ধরতে পারে যদি আপনি খুব ভয় পান কোথাও গিয়ে কারণ ভীত আমরা দেখেছি ইভেন কুকুরও কিন্তু তার একটা সাইকোলজি আছে ঘেউ ঘেউ বেশি করে যদি আপনি বেশি বেশি ভয় পান আমি এক বাসায় গিয়েছিলাম গুলশানি তো সেখানে কুকুরটা ছিল খুব হিংস্র স্বাভাবিক এই যে ভাবটা এটা কিন্তু জিনের ক্ষেত্রেও জিনকে প্রচন্ডভাবে আপনি জেনে হোক না জেনে হোক রাগিয়ে দিলেও সে আপনাকে ধরবে আর যদি আপনি তাকে ভয় পান তাহলেও ধরতে পারে আরো কিছু আলামতের মধ্যে আছে যেমন মানে মানে যেগুলো যেগুলো হয়তো কারণ হতে পারে আরকি কি এ বিষয়গুলো আমরা এখানে করলাম কম ঘুম হওয়া তারপরে বেশি বেশি দুঃস্বপ্ন দেখা রাত্র জেগে থাকা রাত্র জেগে থাকা আসলে এটা আমাদের জন্য অসঙ্গত আমরা অনেকে পড়ার কারণে রাত্রে জেগে থাকি অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়া এবং তাতে করে শরীরের যে অবসাদগুলো আছে সেটা মেটে যায় এবং দিনে কাজের জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক কথা বলছি এর মধ্যে সুরা ইব্রাহিম থেকে বিয়াল্লিশ থেকে বান্ন নম্বর আয়াত পাঠ করা সুরা মেনুনের সাতানব্বই থেকে একশো নম্বর আয়াত সুরা ফালাক সুরা নাস তারপরে আপনার হাতের তালু যেই রুগী আছে রুগীর চোখের সামনে আপনি ধরবেন তার মধ্যে মানে এটা ধরার উদ্দেশ্য হচ্ছে আসলে চিকিৎসামূলক তার মানে এটা নয় বরং এটা হচ্ছে চিকিৎসামূলক এই কাজগুলোর মধ্য দিয়ে আশা করা যায় যে সেটা কেটে যাবে ইনশাল্লাহ সাধারণত কি কারণে আপনার এই এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয় স্বামী স্ত্রীর মধ্যে যেটা আমরা একটু আগেও বলেছি সেপারেশনের জন্য এবং তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি করার জন্য অথবা তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ কেউ তৈরি করে দিয়েছেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অথবা তাদের মধ্যে সেপারেশন এসে গিয়েছে এক দেখতে পাচ্ছেন না ইত্যাদি অতিরিক্ত চিন্তা শক্তি এবং ইলুজন ভ্রম হচ্ছে তাদের বারবার ইত্যাদি খুব বেশি তারা অলসতা ফিল করছেন এবং হঠাৎ করে কোন যৌক্তিক কারণ ছাড়াই তারা যদি প্যারালাইজড হয়ে যান ইত্যাদি এবং দীর্ঘদিন ধরে কোন কারণ ছাড়াই কারো বিবাহ হচ্ছে না এগুলো হচ্ছে আপনার প্রমাণ কিউর করার জন্য আমরা কি করতে পারি প্রথম কথা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিক সূত্র যদি আবিষ্কার করা যায় তাহলে সেটাকে নষ্ট করে ফেলাটা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা সেটা এখানে বলা হচ্ছে রিমুভিং অল অ্যামুলেটস এন্ড প্রহিবিড থিংস ফ্রম দা হাউস এন্ড রিফেন টু আল্লাহ যত কিছু আছে কারণ সাধারণত জাদুর এই উপকরণগুলো মানুষ ঘরে ঢুকিয়ে দিয়ে যায় ঘরে ঢুকিয়ে দিয়ে যায় সেগুলো যদি পরিবর্তন করে ফেলা যায় এবং আল্লাহর কাছে ফিরে আসা অজু করার মাধ্যমে সালাদ আদায় করার মাধ্যমে তাহলে এটা হতে পারে আর স্পেশাল একটা ট্রিটমেন্ট আছে যদি কেউ বিশ্বাস করে যে তাকে জাদু করা হয়েছে তখন তিনি সাতটা বড়ই পাতা নেবেন এবং সেটাকে পিসে একটা এক বল পানির মধ্যে সেটাকে রাখবেন তারপরে সেখানে বেশ কিছু ভার্স তিনি পড়বেন কোরআনের আয়াত যেমন তার মধ্যে আছে আয়তুল কুরসি আল সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস এবং সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি থেকে বিরাশি নম্বর আয়াত সুরা তোহার উনসত্তর নম্বর আয়াত এবং তারপরে যিনি রোগী সেখান থেকে তিনি একশ পরিমাণ খাবেন এবং তারপরে সাত একাধারে এভাবে করবেন গোসল করবেন এই ট্রিটমেন্টটা যদি করেন তাহলে আশা করা যায় কেটে যাবে অনেক সময় এই কাজটা করা হয় বন্ধাত্মের জন্য মানে যেন সন্তান না হয় সেক্ষেত্রেও আমরা সেই সেম ট্রিটমেন্ট আমরা করতে পারি এবং তার কিছু আলামত এখানে আছে পিতামাতার নাম উল্লেখ করে অথবা কারো পোশাক নিয়ে কিংবা আরো নানা পদ্ধতিতে এই উইচ ক্র্যাফটার অথবা মানে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে চেনা যেতে পারে একটা লোক আপনি চেনেন না কিন্তু আপনার হয়তো একটা জিনিস নিয়ে যাচ্ছে সে অথবা আপনাকে জিজ্ঞেস করছে যেগুলো দিয়ে ব্ল্যাক মজিক করা যেতে পারে তাদেরকে চিনতে হবে এখানে আরো কিছু দিক নির্দেশনা আছে আমরা সেটা সংক্ষেপ করছি রুকিয়া আপনি রুকিয়া করার জন্য যে ট্রিটমেন্টটা আমরা করা যেতে পারে সেটা আমরা এখানে বলছি এক নম্বর সুরা ফাতিহা এবং সুরা বাকারার প্রথম চারটি আয়াত আয়তুল কুরসি বাকারার শেষ আয়াত যেখানে আল ইল্লা হেমাফিসের আঠারো উনিশ নম্বর আয়াত দশ থেকে ১১৮ একুশের আয়াত ইয়াসিন এক থেকে ১২ নম্বর আয়াত আস এক থেকে দশ নম্বর আয়াত গাফির এক থেকে নম্বর আয়াত এগুলো যারা পড়বেন যারা পড়তে পারেন না তারা সিডি চালিয়ে যদি ঘরে বাজান তাহলে আশা করা যায় যে সেই ঘরে কখনোই এই ধরনের সমস্যা দেখা দিবে না আরেকটা হচ্ছে সুরা বাকারার কথা বলা হয়েছে প্রতিদিন যে ঘরে সুরাবাকারা তেলাওয়াত করা হবে চাই তারা নিজেরা করুন অথবা সিডির মাধ্যমে চালিয়ে করা হয় যেহেতু এখন অনেকেই পারেন না তাহলে অন্তত সিডির মাধ্যমে যদি চালানো হয় একটু লাউডলি তাহলে সে ঘরও জিনের আক্রমণ থেকে এবং ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ থেকে রক্ষা পাবে আরেকটা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে আজোয়া খেজুর আজোয়া খেজুরের নাম তো শুনেছেন সবাই আজোয়া খেজুর যারা প্রতিদিন খাবে বিজয় সংখ্যক কেউ কেউ সাতটা বলেছেন তবে মিনিমাম একটা করে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে তাকে জিন এবং ব্ল্যাক ম্যাজিক কখন স্পর্শ করবে না এ হচ্ছে মোটামুটি জিন থেকে বাঁচার ট্রিটমেন্ট আমরা মোটামুটি এখানে শেষ করছি হায়দাউস আলাহ নবীনা মহম্মদ ও আলা আলী ওয়াসম